বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইহদিহিল্লাহু ফালা মুদল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান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 এটা অনেক সময় আমার নিজের আবেগ থেকেও আমি বুঝতে পারি যে কোনটা অন্যায় এ বিষয়ে নওয়াজ বলেনিজ্ঞাস করেছি আনিল আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ কিজ্ঞাস করলাম হে আল্লাহ নবীলাম কোনটা আমি নিকি বলে মনে করব এবং কোন কাজকে আমি গুনাহ বলে মনে করব।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 कर तुम अंतरे खटका बाधबे अल्लाह रबुल आलमीन मानुष के फितरत दिए सृष्टि कर सृष्टि कर सब समय আল্লার দিকে নবী মুিতরা ফিতরতের উপর তাকে জন্মগ্রহণ করানো হয় সে যখন দুনিয়ায় আসে তখন ফিতরাত এবং ইসলামের উপরেই সে জন্মগ্রহণ করে তা নবী মুহাম্মদুর রসুল্লাহ বলেছেন আবা আহু ইউ অয়ুনাশিরা নিহি ওয়ুমাজিসা নিহি সে যখন ছোট থেকে বড় হয় এখন বাপ যদি ইহুদি হয়ে যায় তাহলে সন্তানকেও ইহুদি বানিয়ে দেয় বাপ যদি মাজুসি হয় অগ্নি পূজারী হয় সন্তানকেও অগ্নি পূজারী বানিয়ে দেয় অয়ুনাসিরা নিহি এবং বাপ যদি খ্রিস্টান হয় তাহলে সন্তানদেরকেও পরবর্তীতে খ্রিস্টান বানিয়ে দেয় তার অর্থ হলো এই যে আল্লাহ রব্বুল আলমীন প্রথম পর্যায়ে মানুষকে ইসলামের উপরেই তাকে সৃষ্টি করে দেয় আর এই অন্তর যেটা আছে। সেই অন্তরের ভিতরে আল্লাপাকালো কাজ করা হয় আল্লাহ আল্লাহ খবরদার বেদিকির আল্লাহর জিকিরের সাথে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আল্লাহর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 আর যে ব্যক্তি ফজরের সলাৎ কাজা করে আজান শোনার পরেও লেপ গায়ে দিয়ে কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে সেই আটটা দশটায় যখন সে উঠবে তখন তার অন্তরটা যেন ফুর্তি থাকে না এই মুহুর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা আবার আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহরব্বুর আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন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 গুনাহ করার পর গুনাহ করতে থাকা খাঁটিতার ভিতরে দেখা দি তওবা করা অর্থ ফিরে আসা আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি নেকি করে নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বইয়ে আনে আমাদের অকল্লান দেখুন পাপের অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলা আলহামদুলিল্লাহ পর বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি তো বিরতির পূর্বে যে বিষয় আলোচনা করছিলাম সেটা হলো গুনাহ কি আমি বলেছি যে গুনাহ সম্পর্কে নবী মোহাম্মদুর রসুল্লাহাম যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলেই আল ইসমু মাহা হা কাফি সাদারিক গুনাহ ওই কাজটিকে বলা হবে যে কাজ করার পর আপনার অন্তর সেটাকে অন্যায় বলে মনি করবে এবং অন্তরে সেটা করার পরে বিরক্তিবোধ এবং অশান্তি ভাব মনে হবে সেই কাজটাকে গুণাবলী আখ্যায়িত করেছেন আর নেকির কাজ সম্পর্কে বলেছেন যে হসনুল খোলুক সুন্দর চরিত্রের অধিকারী হওয়া এটা হলো সবচেয়ে বড় নেকি যার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ আর একটি হাদিসে উনি বলেছেন যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন কাজ সবচেয়ে বেশি মানুষদেরকে জান্নতে নিয়ে যাবে সুইলা রসুলাম আন আখতারি আল্লাহর ভয় ও হসনুল খোলক এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়া তাহলে মানুষ যদি তাকওয়া অবলম্বন করে কারো ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে তাকওয়াহ যদি চলে আসে তাহলে এই তাকোয়া মানুষদেরকে সবচেয়ে বেশি জান্ নিয়ে যাবে এবং সুন্দর চরিত্র এটা সবচেয়ে মানুষদেরকে জান্নাতে বেশি নিয়ে যাবে তাকুয়া সম্পর্কে আমি শুধু একটি বর্ণনা সামনে নিয়ে আসতে চাই সেটা হলেই যে আল্লাহ নবী সালাম যে প্রকৃতপক্ষে তাকোয়া কাকে বলে এটা জানার জন্য যে যখন নাকি আদম সালামের দুই ছেলে আল্লা পাক যখন তাদেরকে দান করলেন একটা নাম হলো হাবিল আর একটার নাম হলো কাবিল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 আর যার ভিতরে তাকোয়া থাকে আল্লাহ ভয় থাকে এই তাকুয়া তাদেরকে অন্যায় কাজ থেকে আসে। তখন বললোয়া মা আনিয়া ইলাই আখতুলা হে ভাই তুমি যদি হত্যার উদ্দেশ্যে আমার দিকে তোমার হাত প্রসারিত করো হত্যার জন্য আমার দিকে হাতকে তুমি অগ্রসর করো তাহলে আমি কিন্তু কখনোই হত্যার জন্য আমার হাত তোমার দিকে এই যে অন্যায় কোনো কাজ যখন বিবেক জানবে যে এটা অন্যায় এটা অশ্লীল কাজ এটা খারাপ কাজ শরীয় তোমাকে নিষেধ করেছে এই কাজ করলে আল্লাহ নারাজ হবে আর আল্লাহর ভয় যদি অন্তরের চলে আসে তাহলে সে মমিন মুসলমান কখনোই সেই অসিলিল কাজের দিকে তার পা অগ্রসর হতে পারে না তো এটা হলো সবচেয়ে বড় মাধ্যম মুসলমানের ভিতরে মমিনের ভিতরে যদি চলে আসে আল্লাহর ভয় চলে আসে তাহলে এটা এমন একটি মাধ্যম যে এটার মাধ্যমে সে সকল ধরনের গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব তার জন্য হবে এই আল্লাহ আল্লা নবী হাসান বলেছেন যে আখতার উমা ইউদু নাস আল জান্না যেই আমলটি সবচেয়ে বেশি জান্নাতে মানুষদেরকে নিয়ে যাবে সেটা হলো আল্লাহর ভয় এবং আল্লাহরাইনি যে আয়াত আছে এবং বলতেন্লা উনি কেন পড়তেন মানুষ যেন মোত্তাকি হয়ে যায় তাকুয়া যেন মানুষের ভিতরে আসে যায় তো আল্লাহ নবীসালাম বললেন যে এই তাকুয়ার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে আর দ্বিতীয়টি কারণ বলছেন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 আল্লাহ নবী সালাম বলেছেন যে এই দুটা কারণে মানুষ সবচেয়ে হবে সেটা হলেন আল্লাহাম বলেছেন যেম আজমাল যে ব্যক্তি আমাকে জামানত দিবে হেফাজত করার দায়িত্ব দিবে সে কি মাঝখানি এবং লজ্জাস্থান মুখ এবং সরমগাহ এই দুটাকে যদি কোনো ব্যক্তি হেফাজত করার দায়িত্ব আল্লাহ নবী সালাম বলেছেন যে আমাকে যদি কেহ দেয় এবং এই দুটাকে সে যদি সঠিক ভাবে যদি পরিচালনা করে এটাকে যদি হেফাজত করে গুনা থেকে বিরত রাখে তাহলে তারা হয় আমরা জানতে পারলাম যে গুনার সংজ্ঞা কি আল্লাহ নবী সালাম গুনার সংজ্ঞা কি দিয়েছেন এবং মানুষ কোন কাজের বিনিময়ে সবচেয়ে বেশি জান্নাতে যাবে এবং কোন কাজের বিনিময়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এখন আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করবো সেটা হল এই যে কাবায় কাবিরা গুনা আর একটি গুনাকে বলেছেন সাগীরা গুণা আল্লাহ রব আল বলেন সুরত্রিশ নম্বর আয়ত আল্লাহ পাক বলেন যেগুলি আছে এগুলি গুণা থেকে যদি তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো নুকাফির আন কুমসাই আতিকুম তাহলে বড় গুণা থেকে বেঁচে থাকার কারণেই ছোট গুনা গুনি পাক। এমনি নিজের পক্ষ থেকে মাফ করে দেবেন এবং নিষেধ কাজ আছে এগুলোকে কাবিরা গুনা বলা হয় আর একটি আয়াত সুরে কাহাফে আল্লাহাক বলেছেন আল্লাপাক মানুষদেরকে কেয়ামের দিন কারো আমল নামা ডান হাতে দিবেন আর কারো আমল নামা বাম হাতে দিবেন এবং আল্লাপাক বলেছেন সে আরাম এবং শান্তিপূর্ণ জায়গায় জান্নাতে সে অবস্থান করবে আর ও আমা মান ও তিয়া কিতা বাহু বিশিমি ফয়া কোন আল্লাপ বলছেন আর যার আমার দৃষ্টি থেকে এগুলি কোনো কিছুই ছুপে থাকবে না লুকাইতে থাকবে না আল্লাহ পাকের পক্ষ থেকে কেরামান কাতিবিন আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নেকি লেখার ফেরেস্তা আর একটি বদি এবং খারাপ আমল লেখার ফেরেস আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন তারা আমার ভালো কাজ এবং খারাপ কাজ সবগুলি লিপিবদ্ধ করছেন এই আমলগুলি গুলি আল্লাহাক কেয়ামতের দিন ডান হাতে দিলে বুঝতে হবে তার আমল নামা ভালো হয়েছে আর বাম হাতে দেওয়ার অর্থ হলে যে ওই ব্যক্তি হবে জাহান নামে তো যখন সে আমল নামা তার সামনে দেখতে পাবে বাম হাতে আমল নামা পেয়েছে আমল নামা পাওয়ার পরে যত অন্যায় কাজ করেছে অশ্লীল কাজ করেছে সেই কাজগুলি আহ সাহা বলছেন আয়াল্লাহ তুমি যে আমুল আমার হাতে ধরিয়ে দিলে কবি ইল্লা আহসাহা সেই আমুল কোন ছোট গুনা এবং বড় গুণা টাই সেখানে বাদ পড়ে নাই তাহলে এই আয়াত থেকে যেটা বুঝে আসলো সেটা হলেই যে গুনা কিছু আবু আল্লাহ তিনি বলেন আল্লাহ নবীলাম বলেছেন আসসালাতুল ইল আল জুমাতি লিমা বাইনাহা ইদাজ তুনিবাতিল কাবাইফ আল্লাহ নবীসাল্লাম বলেছেন যে একটি সলাৎ নামাজ এবং আর একটি নামাজের মাঝখানি যে জায়গাটুকু আছে যে সময়টুকু আছে এই দুই সলাৎ দুই নামাজ পড়ার মাধ্যমেই পড়ার কারণে আল্লাপ উনি ক্ষমা করে দেন কেউ যদি হজর পড়েছেন জহর পড়লে মাঝখানের সহিরা গুনা অটোমেটিক আল্লাপাক ক্ষমা করে দেবেন এবং বলেছেন বল জুমা আতু ইলাল জুমা একটি জুমার পর থেকে নে। দ্বিতীয় জুমার মাঝখানি যে সময়টুকু আছে সাত দিনের ব্যবধানের সময় এই সময় যত অন্যায় অশ্লীল ছোট গুনা হবে আল্লাহ নাম বলেছেন আল্লাহ গুনা গুলি এমে ক্ষমা করে দিবেন। তো দুই আয়াত পড়েছি আপনাদের সামনে এবং একটা হাদিস পড়েছি তো এই দুই আয়াত এবং হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হলো এই যে আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন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 বড় গুণা ছোট গুণা সকল গুণা থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহ অর্জনের জন্য ভালো আমল করা যেন আল্লাপ তৌফির দান করেন পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আমল করা তৌফির দান করুন ও আসির উদ্দানা আলহামদুলিল্লাহ আলমিন देख इी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोट्रचार सकाल दस टाय बांगे बांगल्प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 হাজার হাজার আমেরিকানদের ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানবজাতির সকল সমস্যার সমাধান